সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের সামনে রিয়াদুস আলহীনের দর্শনে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় সততা সম্পর্কিত অধ্যায় থেকে বাকি হাদিস যে হাদিসটি আমরা আজকে শুরু করব হাদিসটি হলো এই আন রসুল্লাহি আবু হাজি তিনি বলেন যুদ্ধের জন্য বের হয়েছেন ফকআল আলী তো যুদ্ধের উদ্দেশ্যে যখন উনি হবেন তো তিনি এলান করলেন তার সম্প্রদায়কে বললেন বা রুদিন উনি বলছেন যারা নব বিবাহিত করেছে নতুন বিবাহ করেছে এখনো তার স্ত্রীর সঙ্গে তার মেলাপ হয় নাই মেলন হয় নাই কিন্তু সে মেলন করতে চাই এমন ধরনের লোক যেন আমাদের সাথে জিহাদে আসার প্রয়োজন নেই ওয়ালা আহাদুন ওয়ালাহ আহাদম ইয়ারফা সকুফাহ এবং ওই ব্যক্তিও আমাদের সাথে আসবে না যে ঘর তৈরি করছে বাড়ি তৈরি করছে ছাদ পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু এখনো ঘরের ছাদ দেয় নেই ওয়ালাহ আহাদ ইস্তারিফাতিন বলছেন ওই ব্যক্তিও আমাদের সাথে আসবে না যে কোনো এমন ছাগল অথবা এমন উঁট কিনেছে গর্ভবতী উঁট যাদের পেটে বাচ্চা আছে এবং বাচ্চা হওয়ার অপেক্ষায় আছে এই ধরনের লোক আমাদের সাথে আসবে না ফাজা এরপরে উনি জাহাজ শুরু করলেন যুদ্ধ শুরু করলেন ফাদানা মিন আল কারিয়াতে সালাত আল আসরি ও কারিবিন উনি যখন যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন তো যেখানে যুদ্ধ করবেন সেখানে যে আসরের সালাতের সময় অথবা তার কিছু পূর্বে উনি সেখানে পুষলেন ফল সেই নবী সূর্যকে নির্দিষ্ট করে বললেন ইনাকি নাকি মোর আনা মোরুন হে সূর্য তুমিও আল্লাহর নির্দেশে চলো আর আমিও আল্লাহর নির্দেশে চলি তুমিও আদেশ প্রাপ্ত আমিও আদেশ প্রাপ্ত বলছেন আয় আল্লাহ সূর্যটাকে জন্য এখানে আটকিয়ে দাও অর্থাৎ সময়টা যেন আর বৃদ্ধি না হয় বলছেন সূর্যটাকে ওই অবস্থায় আঠে আটকিয়ে দেওয়া হয়েছে এমন কি আল্লাহ তাদেরকে বিজয় করে দিয়েছেন সফল করে দিয়েছেন বিপক্ষে যারা ছিল কাফের মোশিক যারা ছিল যারা তাদের বিপক্ষে লড়াই করেছে তাদের কাছ থেকে যেগুলি রানিমতের মাল সেগুলি নিয়ে হয়েছে তো সেই যুগে সেই নবীদের জন্য এটা জায় ছিল না যে তাদের পরিত্যক্ত সম্পদ বা তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের থেকে ছিনিয়ে নেওয়া তাদের ফেলে দেওয়া সম্পদ এটাকে গণীমতের মাল বনা হয় তো এই মালগুলি তাদের জন্য জায়েজ ছিল না কি করতো সেগুলিকে এক জায়গায় রাখা হতো আল্লাহ যদি সেটাকে কবুল করে নেন তাহলে উসমান থেকে আগুন এসে সেগুলিকে খেয়ে যাত তো কিছু ছাগল মানে গণীমতের মাল হিসেবে পাওয়া গেছে সেটাকে রাখাও হয়েছে কিন্তু আগুন এসে সেটাকে খাচ্ছে না সেটাকে গ্রাস করছে না তখন সেই তার এই সম্প্রদায়কে বলল যে আমার মনে হয় তোমাদের মধ্যে কেউ খেয়ানত করেছে আমার খেয়ানত করেছে প্রত্যেক সম্প্রদায়ের পক্ষ থেকে একজন ব্যক্তি এসে আমার হাতে বায়াত করো ফালিকা তিয় বলছেন একজন ব্যক্তির হাত ওই নবীর হাতের সাথে লেগে গেল হাতটা আর খুলছে না তোমরা কবিলের প্রত্যেকে করো ফালাজ অথবা তিন জুন ব্যক্তির হাত ওনার হাতের সাথে লেগে গেল অতপর বললেন ফি কুমুল হুলাউ বিসি বকার বলছেন তারা একটি গাভীর মাথার ন্যায় স্বর্ণের একটা মাথা তারা নিয়ে আসলো ফওয়া এরপরে সেই জিনিসটা যখন ওই মালের সঙ্গে রাখা হলো করে খেয়ানত করে আলাদা রেখে দিয়েছিল আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই তো যেহেতু এর ভিতরে মিথ্যা আছে আল্লাহ তালা সেটা প্রমাণ করে দিল যে সেটাকে গোপন করলেও আল্লাহ ইচ্ছা করলে এটা মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই যে বলছেন আল্লাহ যখন আমাদের দুর্বলতা দেখেছেন আমাদের কমজোরি দেখেছেন তখন আল্লাহ তালা সেই গনিমতের মাল আমাদের জন্য হালাল করে দিয়েছেন তো এই হাদিসটি এই সততার অধ্যায় নিয়ে এসে ইমাম নবাবটা আমাদেরকে বুঝাতে চেয়েছেন সেটা হলেই যে সততার সবসময় আর খেয়ানত মিথ্যা ঝুট চুরি এর ভিতরে আল্লাহ কোনো বরকত নেই হয়তোবা আল্লাহতালা কখনো মানুষকে ঢিল দিয়ে রাখেন তাকে পাকড়াও করেন না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এমন ভাবে তাদের খেয়ানতকে ধরিয়ে দিতে পারেন এই সকল মুসলিম ভাইদেরকে এই শিক্ষা অর্জন করা দরকার যে সতার মধ্যে এবং আখেরাতের সফলতা আছে নেই। যেটি বিষয় অধ্যায় সেটা হল বাবুল মোর কাবা তার অর্থ হল যে আত্মপর্যবেক্ষণ আত্ম পর্যবেক্ষণ বা আত্মসমালোচনা নফসের সমালোচনা নিজের বিষয়ে बोझा जाना जो की पिछले क्यों गाइड दीचे आत्मपर्वेक्षण आत्म समालोचना उन्नी प्राय पांच टी आया उल्लेख कर सात टी हदीस विशुद्ध सही हदीस एट्ट हादिस जईफ ए दुरबल और आकटी हदीसर अंश से दुरबल তো প্রথম যে আয়াত উনি নিয়ে এসেছেন সে আয়াতটি হল চুরাত আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাকে বলছেন আল্লাহ নবীলাম কে হে আল্লাহ নবীল আল্লাহম আপনি যখন অবস্থায় ওঠা করেন আপনি যখন মানুষের সঙ্গে করেন আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করেন আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আরো বলেছেন সুরেমা কুমতুম তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তালা কিছু পর্যবেক্ষণ করেন উনি দেখেন যে কোন বান্দা কোথায় কি করছে উনি আড়সের উপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে সেটা হলেই যে এই ধারণা রাখা যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এই আয়াত থেকে অনেকে দলিল পেশ করে থাকেন এটা সঠিক নয় কারণ আল্লাহ বলেছেন আর আলাল সিস্তাওয়া আর রাহমান অর্থাৎ আল্লাহ দয়ালু প্রভু তিনি আলাল আর সিস্তাওয়া আরসের উপর উনি সময়সীন তো আরসের উপর অবস্থান করছেন কিন্তু ওনার এলেম ওনার জ্ঞান ওনা দৃষ্টি সারা পৃথিবীর সর্ব স্থানে নিশ্চয় আল্লাহর দৃষ্টি থেকে জমিন এবং আসমানের কোনো জিনিস গোপনীয় নই আল্লাহ তালা সবকিছু দেখছেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতিক্ষমান এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আমাদের সাথে আপনাদের থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে এমন করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে আত্মসমালোচনা বিষয়ে নবী রাহিমা ওনার কিতাব রিয়াদ বেঁধেছেন সে অধ্যায় থেকে আজকে আমাদের আলোচনা চলছে তো আল্লাহ রব আলমিন আরেকটি আয়া সুরায় গাফিরের উনত্রিশ নম্বর আয়া তিনি বলেন তিনি চোখের ঘাতকতা চোখ যে খিয়ানত করবে এ যে অন্যায় করবে এটাও আল্লাহ তালা জানবেন ওমা তুক ফদূর এবং তুমি তোমার অন্তরে যা কিছু গোপন করবে সেটাও আল্লাহতালা জানবেন এ বিষয়ে উনি যে হাদিস নিয়ে এসেছেন সর্বপ্রথম হাদিস যে হাদিসটি হাদিসে জিব্রাহ বলা হয় অর্থাৎ জিব্রাহিমটি হল আনর আল্লাহ তিনি বলেন আমরা কোন একদিন আল্লাহ নবী সাল্লামের নিকটে বসা অবস্থায় ছিলাম ইজতলা আলাইনা রাজিদুল হঠাৎ করে একজন আগমনকারী ব্যক্তি সাদা কাপড় পরিহিত অবস্থায় নবী নিকটে আসলেন বলছেন তার অবস্থাটা কেমন ছিল রজল ইয়াদ এমন ব্যক্তি যে সে কাপড় পরিধান করে আছে কাপড়টি ছিল অত্যন্ত সাদা ধবধবে সাদা সাজিদু সবাদ এবং তার মাথার যে মাথায় যে চুল ছিল এটা অত্যন্ত কালো চুল ছিল হচ্ছে এরকম কোন চিহ্নও পাওয়া যাচ্ছে না ওয়ালাই আরিফু মিন্না আহাদুন। আবার সে যে আমাদের কোন নিকটতম কোন জায়গা থেকে আসছে তাকে আমরাও কেউ চিনি না আমরা তাকে চিনি মনে হচ্ছে সে দূর থেকে এসেছে আবার যদি দূর থেকে এসে থাকেন তাহলে সফরের যে চিহ্ন থাকা দরকার কাপড় একটু ময়লা চুপুর লাগানো দরকার এগুলাও কিছু দেখা যাচ্ছে না দুই ঘুটনুটাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সালামের দুই ঘুটনুর সঙ্গে মিলিয়ে দিলেন এবং ওনার দুই হাতটি ওনার দুই রানের উপরে রাখলেন এরপরে বললেন ইয়া মুহদ জিব্রাইল ইনি যে আসছেন উনি বলছেন ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু অবহিত করুন ইসলাম কাকে বলে ইসলাম কি এখন আল্লাহ দিচ্ছেন যে ইসলাম কি বা ইসলামে কি কি করণীয় বলছেন ইসলাম হলো এই যে তুমি সাক্ষী দিবে আল্লাহ সারা কোনো সত্য মাহবুদ নেই ও আন্না মুহাম্মদ রসুল এবং নিশ্চয় করবে সালাত জদায় করবে ও তা রমজান এর শ্যাম পালন করবে ও বাইত বৈদ বাইতুল্লাহ করবে ইনি সাবিলা। যদি তুমি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সমর্থন রাখো তাহলে বায়তুল্লাহ গিয়ে তুমি হজ করতে হবে তখন ওই আগমনকারী ব্যক্তি বললেন সাদাকতা আপনি সত্য বলেছেন তাহলে আল্লা নবী সালাম যে ইসলামের সংজ্ঞা দিলেন উনি কিন্তু এটা বলে নাই যে জন্মগতভাবে একজন ব্যক্তি নিজেকে মুসলমান বললেই মুসলমান হয়ে যাবে শুধু কালেমা পড়ার নামই ইসলাম নয় ইসলাম এবং মুসলমান তখন হওয়া যাবে যখন কালেমাটি মুখে উচ্চারণ করবে আর সাদু আল্লাহ ইহাম্মদ আব্দ এটা মুখে উচ্চারণ করতে হবে এটা অন্তরে বিশ্বাস করতে হবে এবং এই অনুযায়ী আমল করতে হবে তবেই মুসলমান হওয়া যায় তো এটা কি বলা হয় ইসলামের পাঁচটা স্তম্ভ ইসলামের পাঁচটা খুঁটি পাঁচটা স্তম্ভ প্রথম কি কালেমায় শাহাদ দ্বিতীয় নম্বর তকিম সালাদ প্রতিষ্ঠিত করা তো এটা ছাড়া এটাও আর থেকে প্রথম সালাত যেটা আমরা নামাজ বলে থাকি তো এই সালাত প্রতিষ্ঠিত করা এরপর বলছেন জাকাত প্রদান করা রমজান মাসের শ্যাম পালন করা হজ করা এই পাঁচটি রুকুন মিলেই ইসলাম पूर्ण मुसलमान बद दी और घाटती पांचटार मानते हैं आम करते सकते उन्नी ब्ता अपनी सत्य बोले अर्थात इसलम सम्पर्क अपनी जो व्याख्या दिए इके बारे हंड्रेड पार्सेंट सठी আর উত্তর পাবার পর বলছে আপনি ঠিক বলছেন আবার কেমন কথা জানার জন্য প্রশ্ন করলো আবার বলছে আপনি ঠিক বলছেন তাহলে সে কে আবার বলছেনমান বলছে আমাকে ইমান সম্পর্কে বলুন যে মমিন কখন বলা যাবে মানুষকে মমিন হওয়ার জন্য তার কি করণীয় বলছেন বলছে মমিন হওয়ার জন্য প্রথম নম্বর হলো আন্তুমিনা বিমান নিয়ে আসতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে ওমাল ইকাতিহি আল্লাহর ফেরেস্তা আছে এটাও বিশ্বাস করতে হবে ওয়া কুতুবিহি আল্লাহ অনেকগুলি কিতাব নাজেল করেছেন করেছেন আরো অনেকগুলি আল্লাহ রীতে বহু নবী এবং রসুল পাঠিয়েছেন প্রায় এক লক্ষ ২৪ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন তো সেগুলিও ইমান নিয়ে আসতে হবে বিশ্বাস করতে হবে ওয়ালিয়া মিল আখির কেয়ামত श्वास करते क्या दिवस एकदिन संघटित होना भाग्य करते भाग्यो मंदर विषय करते भलो हम मंद हम सबकिर पक्ष थे तकदीर लेखे रेखे तरह चे बना विश्वास करार नाम यहाँ हल ईमान এই ব্যাখ্যা যখন আল্লাহ দিয়েছেন তখন বলেছেন আল্লাহ নবী বলছেন যে পর্যবেক্ষণের বিষয়টা এহসানটা কি সেটা হলে যে তুমি যখন যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ তোমার মোরাকাবা করছে আল্লাহ তোমার পর্যবেক্ষণ করছে আল্লাহ তোমাকে দেখছে এই মনে করে তোমাকে এবাদত করতে হবে বলছেন ফাহবির क्या कब तलम प्रश्नकृत व्यक्ति प्रश्नकारा के प्रश्न करत कबीर चमी बेसि बसि क्या आल्लाबीम ताश्नकारी के अमी बेसि আচ্ছা ঠিক আছে কেয়ামত কবে আসবে সে বিষয়ে যখন নাকি দাসী তার সর্দারকে জন্ম দিবে দাসী তার সর্দারকে জন্ম দিবে এর ব্যাখ্যা কিছু ওলামা এটাও বলেছেন যে সমস্ত যে ক্যামতের পূর্ব মুহূর্তে মানুষেরা মা বাপের না করবে অর্থাৎ উচিত ছিল মা বাপ সন্তানদেরকে হুকুম দিবে কিন্তু কি করবে করবে। তো বলছেন এটা কেমতের পূর্বে এমনটাই হবে এরপর বলছেন আপনি দেখবেন যে খালি পায়ে যারা চলেছে এমন ব্যক্তি অল এবং উলঙ্গ ব্যক্তি যাদের পায়ে পড়ার মতো ছিল না এবং গায়ে পড়ার মতো কাপড় ছিল না একেবারে গরিব ফকির মিসকিন রে বকরির রাখাল সাগলের রাখাল যারা সাগর চলাই ইয়েলু নাফিল বনুয়েন এই ধরনের মানুষ যার পায়ে স্যান্ডেল ছিল না পড়ার কাপড় ছিল না একেবারে নিতান্ত গরিব এবং বকরি চড়াতো এ সমস্ত মানুষেরা কেয়ামতের পূর্বে ইয়া তা ফিল বনিয়ান তারা উঁচা উঁচা বিল্ডিং করবে বলছেন এ কথা বলার পরে ওই আগমনকারী ব্যক্তি উনি চলে গেলেন আমরা কিছুক্ষণ আমরা কিছুক্ষণ করলাম ইয়া অমর আতাদি মানিস অমর তুমি কি জানো যে এই প্রশ্নকারী ব্যক্তিটা কে তুমি জানো বলছেন আল্লাহ রাসুলহ আলাম। এ বিষয়ে আমরা জানি না তবে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন যে এ কে जिन्ह आगमन कर दिन शिक्षा देवर मुसलिम मुसलिमेर रेवायत तो ये एक लम्बा हदीस जो हादीस इमाम मुसलिम रही खिता सोहिहुल मुस्लिम नहीं तो हादीस जिब्रील बनाए हादीस विस्तारित रोकनसमूह स्तम्भसमूहत साथसान की कैमामतर चिन्ह की विषय अत्यंत गुरुतपूर्ण आलोचना जिब्राइल इस्सलम माध्यम उन्नी सामने उपस्थापन कर তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে অবশ্যই এর উপর আমল করতে হবে ঠিক পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য যেমন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসতে হবে ফেস্তাদের প্রতি আরও কিতাব সমূহ আছে এগুলি বিশ্বাস করতে হবে তো এই হাদিসটি এই পর্যবেক্ষণের বিষয়ে নিয়ে আসছে কেন যে এখানে আল্লাহ নবী বলেছেন যে আনতা আবুদালু ফাইল্লাম তাকুন তারা হু ফাই মানুষের এটা বোঝা দরকার যে সে যখন এবাদত করবে তাকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহকে দেখছি আর এতটুকু বড় বিশ্বাস না হলেও আল্লাহ যে আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন আল্লাহ যে আমাদেরকে দেখছেন এটা যেন আমাদের থেকে ভুলে না যাই তো এভাবে আমরা ইনশাল্লাহ এফাজত বন্দেগি করলে আল্লাহ তালা আমাদের এবাজত কবুল করবেন ইনশাআল্লাহ আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মত আলোচনা এখানেই শেষ করছি ও আখের উদাওয়ানা ওসসালাম